সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবন নাকাশছে ঝরবে অশ্রু বৌবা কানাই পড়বে কপলবে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীব নাকাশছে ঝরবে অশ্রু বৌবা কানাইপবেপোলবে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবো নাকাশছে সেদিন আসবে সবার বেলা ভাসে সবাই শোকের ভেলা সেদিন আসবে সবার বেলা যাই চলে যায় নিজ ঠিকানায় সওদার সাথে নিয়ে যাই চলে যায় নিজ ঠিকানায় সওদার সাথে নিয়ে সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশছে ঝরবে অশ্রু বো বাঁকা নাই পড়বে কপলবে সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশছে মনের আসে শেখ বলে সবাই এটাই মার মনের জানতে আসে শেখ বলে সবাই এটাই মর এরপরে যে আছে জীব সে কথা আর ভাবে কয় জর পরে ও আছে জীব সে কথায় আর ভাবে কয় জয় শুধু অকারণ ক্লান্ত জীবন পরের বোঝাবো শুধু আকারণ ক্লান্ত জীবন পরের বুঝাবো সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবন আকাশছে অশ্রু বুবা কানাই পড়বে কপুলবে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবন আকাশছে পরে অবুজি একন পথের হইলি পথি ওরে অবুজি ভ্রান্ত নাবি একন পথের হইলি পথি কোনটা সঠিক না বুঝিয়া ভুলসুরে যাও सठी ना बुझिया भूल सुरे जाओगे सम्ध्याद नाम तुम्हार जीव नरबे अश्रु बे कपल्बे सन्ध्याजे दिन नाम तुम्हारे जीव ना कश्छे झोर बे अश्रु बुबा का ना पुम संध्या जे दिन नाम्बे तुमार जीव नाकश छे झोर अश्रु बुबा का ना पुम बेकपुल संध्या जे दिन नाम्बे तुमार जीवो नाकशे